হৃদরতের দ্বিতীয় বৎসর হিজরতে কেবল সতেরো মাস পার হয়েছে এই সময় ওই সতেরো মাসের মাথায় যে রজব মাস ছিল ওই মাসে শুরুতে নবী করিম সালাম আবদুল্লাহকে বারো জনাবি সহকারে পাঠালেন একটু কাছে একটা এলাকা নাখলা এলাকায় নাখলা নাখিল থেকে নাখিল মানে খেজুর গাছ ওই নাখলা এলাকায় কিছু খেজুর বাগান ছিল সেখানে ওই এলাকাটার নাম সেই এলাকা অনুযায়ী হয় মদিনা থেকে মক্কার এবং নবী করিম সাল্লাম ওই ছোট্ট বাহিনীর বারো জনের এই গ্রুপের লিডার বানালেন আবদুল আবনে জাহাশিয়াল বলে দিলেন ছোট্টটা লেখা চিঠি লিখে দিলেন যে তুমি দুই দিন রাস্তা পাড়িয়ে দেওয়ার পরে এটা খুলবা খুলে পড়বা তার আগে খুলবা না। এবং সেখানে যা লেখা আছে সেই অনুযায়ী জোর করে নেবা না তাদেরকে ফেরত দিয়ে দিবা। দুই দিন পরে আব্দুল জাহাজ সারাদি আল্লাহু আনহু নবীকার পক্ষ থেকে লেখা ছোট্ট চিরকুট বা চিঠিটি খুললেন এবং সেখানে তিনি লিখেছেন যখন তুমি আমার এই চিঠি পড়বে তুমি সোজা হাঁটতে থাকবা যেতে যেতে এলাকায় যখন পৌঁছবা সেখানে তুমি থামবা যাত্রা বিরতি করবা বাইনা মক্কা তাইফ সেটা মক্কা এবং তাইফের দিকে সোজা মদিনার থেকে আমরা যখন মক্কায় আসি একটু লেফটে আলাদা একটা রাস্তা আছে তো মক্কার কাছাকাছি তুমি সেই জায়গায় অবতরণ করবা তোমার নিজে ওখানে অবস্থান নিবা তার খোঁজ খবর নিবা তারা কি করে তাদের মতলব কি কারণ উনি বুঝতে পারছেন যে মক্কা লোকেরা প্লান করছে মদিনা অ্যাটাক করার জন্য খোঁজখবর প্রস্তুতি নেওয়ার কাজ তিনি করছেন এবং এর আগে তিনি অলরেডি মোদিনের আশেপাশের কবিরাগুলোর সঙ্গে তিনি চুক্তি করেছেন শান্তি চুক্তি এবং কোন সময় অ্যাটাক হয়ে গেলে তারা যেন দুঃখে না গিয়ে থাকে এগুলো আমরা পড়ে এসেছি তাই না গত কয়েক সপ্তাহে তো তিনি আরো খবর নিচ্ছেন যে লোকেরা কি করছে কিভাবে প্রস্তুতি নিচ্ছে এটা খবর নেওয়ার জন্য তিনি বারো জনের বাহিনী পাঠালেন ও তা আল মিন আহবা রিহিম আর তাদের পুরো খোঁজ খবর নিয়ে এসে আমাদেরকে জানাবা মোকদের অবস্থানটা কি কত অ্যাক্টিভ ছিলেন তিনি কত পলিসি নির্ধারণ করার জন্য চিন্তা ভাবনা করেছেন এরপরে তিনি চিঠিটি খুললেন খুলে পড়লেন পরে তিনি মন্তব্য করলেন সমান মুখে মুখে বললেন হে আল্লাহ রসুল আপনার কথা শুনবেন এবং মানব আমি ইনশাল্লাহ অতবার তিনি তার সঙ্গে বারো জনকে ডাকলেন বলেন যে এই দেখো এই যে রসুলছেন আমাকে নোট দিয়েছেন এবং বলেছেন দুই দিন পরে পড়ার জন্য এখন দুই দিন পরে আমরা এখন আমি আসি পড়লাম এখানে এই খবর আছে আমাদেরকে নাখলা যেতে বলেছে আর নিষেধ করেছে তোমরা কেউ যদি যেতে না চাও কারণ নাখলা তো মক্কার কাছে অনেক দূরে দুঃমন্ত্রের কাছে কেউ যদি ভয় পাও যেতে না চাও তাহলে নিষেধ করেছে তোমাদেরকে জোর করে না নিতে যে স্বেচ্ছায় আসবে তাকে নেব আর যে স্বেচ্ছায় আসবে না সে চাইলে মোদিনা ফেরত চলে যেতে পারে কিন্তু আমি নবীকে রিহিমের সিদ্ধান্ত মেনতে মানতে মানতে আমি চলে যাব ওখানে অবশ্য কোন সাহাবি ওনার সঙ্গে যেতে দ্বিমত পোষণ করেননি সবাই স্বেচ্ছায় গিয়েছে। যেতে যেতে ওই ওনাদের উঁট ছিল বেশি না দুইজনে এক উঁটে বসা লাগত। তো মাঝখানে যেতে যেতে একটা উঠ রাস্তা মিস করে ফেলে তো সেখানে ছিলেন শাহ আবি আনহুমা এই দুইজন একটু উঠটা স্লো থাকার কারণে আর ওনারা দ্রুত গতিতে যাওয়ার কারণে রাস্তা মিস করে ফেলেছেন ওনারা একটা হারিয়ে গেলেন তাহলে বাকি দশজন সহ উনি চলে গেলেন সামনের দিক আব্দুল জাহা সাদু চলে গেলেন সামনের দিকে এরপরে তারা গিয়ে দেখলেন যে সেখানে তাদের সেরিয়া থেকে একটা বাহিনী বাণিজ্য বাহিনী এসেছে এসে তারা একটু দূরে দেখা যায় তারা সেখানে ক্যাম্প করেছে তো ওনারা এখানে নিজেদেরকে একটু গোপনে রাখার চেষ্টা করেছেন তারাও সতর্ক থাকছে পরে দেখা হয়ে গেছে তো ওরা মনে করেছে ওনারা কেউ কেউ চুল কেটে ফেলেছেন তো এতে বোঝাই করে যে ওনারা ওমরা করে ফেরত যাচ্ছেন ওদেরকে একটু ধোকা দেওয়ার জন্য চুল কেটে ফেললেন তাতে তারা দেখতে না পায় বুঝতে না পারে আর ওনারা সুযোগ নিলেন মোটামুটি কথা হলো যে উভয় যায় এবং হওয়ার কারণে এই হঠাৎ করে সংঘর্ষ হয় এবং এতে করে তখন ছিল আসলে রজব মাস তো রজব মাস এই চারটি হারাম মাসের একটা তাই না জিলহ জিলহাজ তারপরে হারাম এবং রাজব এই চারটি মাস হারাম মাস এই সময় ইব্রাহিম আলাহামের সময় থেকেই যারা যুদ্ধ করত আরবরা তারা কেউ এই সময় যুদ্ধ করতো না হারাম মাস এই মাসগুলোর স্পেশাল মর্যাদা আল্লাহর কাছে রক্তপাত অনেক বড় গুন কিন্তু যে কোনো কারণে সাহাবিরা এই সময় রক্তপাতের ওনার দ্বারা ঘটে গেছে এবং তাদের একাধন ওনাদের হাতে নিহত হয় এবং আর একজন দুইজনকে ওনারা বন্দী করে নিয়ে চলে যান এবং বেশ কিছু গণিমত্রায়সমের কাছে তার সাবিরা বললেন যে রাসুলাল্লাহ একটু আপনি যেটা মানা করেছিলেন তার উল্টো কাজ হয়ে গেছে একটু সংঘর্ষ ঘটে গেল এবং রক্তপাত কিছু হয়ে গেল তিনি শুনে বললেন না আমার তো কুম্ভ হারাম আমি তো এই হারাম মাসে যুদ্ধ করতে তোমাদেরকে বলিনি তোমরা কেন সংঘর্ষটা এড়ালে না জড়িয়ে পড়লে কেন। এবং তারা যে গণিমত মাল নিয়ে আসছে এগুলাকে তিনি টাচ করলেন না রেখে দিলেন এবং দুই জন বন্ধী তাদের ব্যাপারে তিনি কোন সিদ্ধান্ত দিলেন না এ তিনি একটু রাগ করলেন এতে দুইজন সাহাবি ছিলেন সেই গ্রুপে তারা খুবই লজ্জিত হলেন হলেন তাদের খুব কষ্ট হয়ে গেল যে তারা এই কাসা কেন ঘটে গেল তারা খুবই মানসিক কষ্টে আছেন এদিকে মদিনার যারা মুশরেক আছে ইহুদি আছে মোনাফেক আছে সবাই এটা নিয়ে খুব সমালোচনা শুরু করে দিল যে এত বিরাট অন্যায় করে ফেলেছে আর এতে করে এই দরজন সাহাবী যারা জীবনে ঝুঁকি নিয়ে গিয়েছিলেন তারা খুব গিলটি ফিল করা শুরু করে দিলেন আহ আর রসুল কিছু বলছেন না কারণ হারাম মাসে যুদ্ধ করেছে এটা তিনি এটা আল্লাহ নিষেধ তিনি অপেক্ষায় আছেন আল্লাহ তালা কি ফসলা দেন তখন আল্লাহ রবুল্লা আলমিন কিছুদিনের মধ্যে ওনাদের কষ্ট হলো সবাই ওনাদেরকে শিশি করছে আরে যারা ইসলামের দুশ্মন ছিল তারা সুযোগ পেয়ে গেছে তাদের ব্যাপারে খুব কথাবার্তা ছড়িয়ে দিল তো আল্লাহ রবীন্দন কিছু দিনের মধ্যেই আয়াত বা তার আগে আর কয়েকটা আয়াতের মধ্যে আছে তিনি সেখানে এস করলেন বাদাউদিন আপনাকে জিজ্ঞেস করে যে হারাম মাসে যুদ্ধ করার হুকুম কি হারাম মাসে যুদ্ধ করলে এর পরিণতি কি শাস্তি কি বীর আপনি বলে দেন এই মাসে যুদ্ধ করাটা খুবই বড় বিষয় মানে বিষয়টা ছোটখাটো না এটা একটা অনেক বড় ব্যাপার তারা যে আরো বড় খারাপ কাজ করছে তারা আল্লাহর রাস্তায় বাধা দিচ্ছে লোকদেরকে এবং আল্লাহর সঙ্গে কুফরি করছে আর মসজিদে হারামে নিরাপত্তা সহকারে ওমরা করতেও পারে না তাদের হাতে অনেকে নিগৃহীত হয় অথবা তারা পারমিশন দেয় না আর সেখান থেকে ওখানকার বাসিন্দাদেরকে যারা বহিষ্কার করেছে বা দেশ ছাড়তে বাধ্য করেছে এগুলো আল্লাহর কাছে ওই হারা মাসে যুদ্ধ করার চেয়ে আরো বড় বেশি অপরাধ আরো বড় বেশি অপরাধ ওয়াল ফিতনা চোয়াঁক বা রুমিনাল কাতল আর এই মক্কাবাসী যে ফিতনাশ করেছে এটা এই যুদ্ধ বা একটু রক্তপাত হয়েছে তার চেয়ে আরো মারাত্মক জিনিস তারা একটু বড় ফেতনার কাজ করেছে আর তারা তো এমন তোমাদের দুশ্মনী করছে তোমাদের সঙ্গে তারা লড়াই করতে চায় লড়াই করতে করতে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে না পারবে যদি সক্ষম হয় যদি পারে তারা তোমাদের দিন থেকে সরিয়ে ফেলবে এটা করার জন্য তারা লড়াই করতে উদ্যত হয়ে আছে কাজেই এই বিষয়টা নিয়ে আমাদের আমার নবীর সাহাবিরা যে মিস্টেক করেছে এই বিষয়টা তাদের যদি কারো কাছে এত বড় হয়ে কোন কোনো মুসলমান তারা যখন খুব সমালোচনা করল তখন তিনি বলছেন যে কারণে আল্লাহ হয়ে যাক কাফের হয়ে মরবে মরুক তাহলে মরলে কি হবে এদের দুনিয়া আশেরাচার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এরা হবে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে আর যারা ইমানদার ছিল নিশ্চয় যারা ইমান এনেছে এবং হিজরত করেছে এবং জেহাদ করেছে আল্লাহর রাস্তায় এরা আল্লাহর রহমতের আশা করতে পারে আল্লাহ তালা অনেক ক্ষমাশীল এবং দয়াময় তাহলে এ সাহাবিদের ব্যাপারে এখানে সুসংবাদ আছে ওনারা হিজরাত করেছেন ওনারা যেহাদের কফালাত পাঠিয়েছেন হয়তো তারা পরিস্থিতির কারণে সংঘর্ষে এটা মিস্টেক কিন্তু স্টিল তারা আল্লাহ রহমতের আশা করতে পারে আল্লাহ নিজের সুসংবাদ দিচ্ছেন এবং আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ গাফুর রহিম আল্লাহ মাফ করে দিলে তারা কার কি আপত্তি থাকতে পারে তো এখানে ওনাদের এই সুসংবাদ এসে গেল এতে করে মুসলমানরা সবাই খুশি হয়ে গেলেন এতদিন মুসলমানরা অন্যরাও একটু কনফিউজ ছিলেন ভিতর থেকে কিছু একটা কাজ করেছিল যেটা কিনা আল্লাহর কাছে হয়ে হয়ে যায় যাচ্ছে তো ওনারা ছোট হয়ে গেছিল এখন তাদের মুখ বড় হয়ে গেল যে আল্লাহ তারা কাছে এটা কোনো অপরাধ হিসেবে হয়নি তখন নবী করিম সাল্লা সালাম তারা যেগুলো নিয়ে আসছিলেন গণিমতের মাল সেগুলো কবুল করলেন জমা দিলেন এবং তাদের যে দুই জনের। মুক্তি দেওয়ার চিন্তা করেছেন ওদিকে মক্কাবাসীরা যে দুই জারেস্ট হয়ে চলে ধরে এই দুজন সহি আমাদের ফেরত না আসলে তোমাদেরকে না কি জানি তোমাদের লোকরা তাদেরকে আটকালও কিনা এটা আমরা সৈয়ের ভেতরে চাই তাহলে দেখেন নভিকা রহমসআসলাম রাষ্ট্র নায়ক সমন্বনায়ক সব ওনার ব্যাপারে কোন মিস্টেক নাই হারাইতে হার চলে আসছেন নিজেরা মদিনায়শ্বাস পর্যন্ত সেফলি তখন তিনি এই দুজনকে ছেড়ে দিয়েছেন তারা চলে গেছে মক্কায় মক্কাবাসী যে দুজনকে নিয়ে আসা হয়েছিল তো এই দুজন যে ছিল যে দুজন সাহিনা এই অথবা পরবর্তী পর্যায়ে ওদের একজন কি হয়ে যায় ওই দুজন যে দুজন মক্কাবাসী থেকে অ্যারেস্ট হয়েছিল হাকাম এভিনী ছিল তাদের একজন আর একজন ছিল কবুল করে ফেলেন এবং ভালো মুসলিম হয়েছিলেন কি পরবর্তী পর্যায়ে তিনি একটি বীর মাউনাতে যুদ্ধের ক্ষেত্রে জন্ম সমাজের পক্ষ থেকে সেখানে তিনি অর্জন করেন আর ওসমান আবদুল্লাহ অবশ্য মক্কায় চলে গেলেন এবং তিনি সেখানে গিয়ে কাছে তার মৃত্যু হল তাহলে এই যে ঘটনা ঘটে গেল এই অথবা জাহাস এই ছোট্ট যুদ্ধটা এটা আরো মক্কাবাসীকে সতর্ক করলো তাদের প্রস্তুতির দিকে তারা আরো গেলো যেন মদিনাবাসীরা তো কম না তারা তো দেখা যায় একবারে খুব অ্যালার্ট আছে এখন তাদের শক্তি তো ভালোই হয়েছে দেখা যায় এখন তাদেরকে আমরা যদি শেষ না করতে পারি আরো বাড়তে থাকে তাহলে আমাদের আর উপায় নাই তাদের প্রস্তুতি আরো বেশি হচ্ছে আসলে এই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অস্ত্র শস্ত্র কেনার জন্য আবু সিফিয়ানকে অলরেডি সিরিয়াতে পাঠিয়ে দিয়েছে এবং যাওয়ার সময় নবী করিয়ান তাকে আটক করার জন্য তাকেদেরকে আটকানোর জন্য গিয়েছিলেন কিন্তু তারা চলে গেছে পার হয়ে চলে গেছে সেফলি ধরা পড়ে নাই আসার পথে তারা সেখান থেকে যখন আসবে আসার পথে কিন্তু বজরে যুদ্ধ হবে সেটা আমরা পরে আসতেছি এই ফাঁকে দিয়ে রজব মাসের এই দ্বিতীয় অর্ধেক ঢুকলো এই সময় আরেকটি ঘটনা ঘটলো সেটা হচ্ছে কেবলা পরিবর্তন হলো প্রথমে যখন তিনি মক্কায় ছিলেন তিনি মক্কা দিকেই ফিরে নামাজ পড়তেন হিজরতের আগে এবং মক্কা দিকে ফিরে এভাবে নামাজ পড়তেন যে ওনার সামনে কাবাঘর কাবাঘর এবং সে তারা ঘর আর একদম তার সামনে ওই বরাবর ওই দিকে হলো আলকো দুই কেবলা পাইতেন তিনি এর আগে অনেকদিন বনি ইসরায়েলের কেবলা ছিল কোনটা আলকো বাইতুল তিনি যখন মদিনায় আসলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকেই নবীরা ওনার সিদ্ধান্ত ছাড়া কাজ করেন না তিনি বাইতুল মাকদেশের দিকে কেবলা করে নামাজ পড়লেন প্রায় সতেরো মাস এটা আল্লাহ তালার পক্ষ থেকে এই ইঙ্গিত এই জন্য আসলো যে মদিনায় ইহুদি সম্প্রদায়ের একটা বিরাট জনগোষ্ঠী আছে তারা যদি মনে করে যে ও তিনি আমাদের কেবলা আমাদের নবীদের কেবলা আছেন তাদের এসেছেন এটা সুবিধা হবে তাদের সিম্পী পাওয়া যাবে তারা মনে করবে তাদের নবীদের দিনের মতোই আরেকটি দিন নিয়ে আসছেন এই নবী বিশ্বাস করতে ইজি হবে এই জন্য তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ ওনাকে এরকম করতে অ্যালাউ করলেন সতেরো মাস কিন্তু নবী করিম সাল আল্লাহ এই কোন করে রেওয়া ষোলো মাস কোনো কোনো রায় সতেরো মাস ষোলো মাস ওই কষ্ট আল্লাহ কেবলা ছিল এই কেবলাটার দিকে কিভাবে নামাজ পড়বেন তিনি অপেক্ষায় আছেন আর ওরাও তো কদ্দুরিয়ার ইসলাম কবুল করল ওদের এই তামশা দেখতে গিয়ে তো উনি মক্কার আসল কেবলা মিস করছেন ওনার মনে খুব টান তিনি প্রায় দোয়া কণ আল্লা কাছে কেবলা পরিবর্তনের হুকুম দিয়ে সেটা হচ্ছে আহ সুরা আল বাকরার একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে পাঁচ দিন হে নবী আমি দেখি আপনি খালি আকাশের দিকে কেবলা করে নামাজ আমি পরিবর্তন করে দিচ্ছি আপনাকে কেবলা যেটা পেলে আপনি খুশি হয়ে যাবেন ফওয়া ঝাঁকা সাত মসজিদ এখন থেকে আপনি আপনার চেহারাকে মসজিদের হারামের দিকে ঘুরিয়ে দেন আপনার কেবলা এখন থেকে এই দিকে নির্ধারণ করে ফেলেন সাতরহ। তোমরা যেখানে থাকো না কেন তোমাদের চেহারাকে ওই কাবার দিকে কেবলা করে ফেল তখন থেকে নবী করিম সাল্লাম এইবার শুরু করে দিলেন কাবার দিকে কেবলা করে নামাজ পড়া তিনি ওখানে তারপরে মসজিদে তো তিনি সল্লাত আসর পড়ে ফেললেন এই তার আগে কেবলার খবর চেঞ্জ হয়ে গেল এবং প্রথম কেবলা চেঞ্জ হওয়ার পরে তিনি আসর নামাজ আদায় করলেন মসজিদ নবাবিতে তো এরপরে কোবা এবং আশেপাশের পল্লীতে যে মসজিদ আছে সেখানে জানেন না নামাজ পড়ছেন আরেক তখন এক সাহাবি গিয়ে বলছিলেন যে তোমরা এখন থেকে কবেলা চেঞ্জ হয়ে গেছে কেবলা এখন বাইক মাখতার দিকে আর নয় কেবলা এখন চলে গেছে কাবার দিকে বা ইতুল্লার দিকে মক্কার দিকে তখন নামাজের ভিতরেই ওনারা ঘুরে ফেললেন সেখান থেকেই এখন আমরা যে মসজিদটা দেখি এটা নাম মসজিদ কেবলা তাইন এই মসজিদের মধ্যে এই কেবলার একই নামাজের ভিতরে উনারা চেঞ্জ করেন এইজন্য জন্য মসজিদের নাম হয়ে গেছে মসজিদ কেবলা তাইন এখানে নবী করিম সাল্লাম নামাজ উনি পড়া অবস্থা নয় উনি পড়েছেন ওনার মসজিদে নবাবিতে সেখানে নামাজের আগেই কেবলার খবর হয়েছে এবং তিনি কেবলা চেঞ্জ করে নামাজ পড়েছিলেন এটা একটা বড় ঘটনা ছিল এই খবর চলে আসলো মদিনার অন্যদিদের করে সমালোচনা করে দিল খুব দেখো তিনি নাকি আল্লাহ নবী হয়েছেন একবার এই কেবলা করেন আবার ওই কেবলা করেন এটা কি নবী হওয়ার কোন লক্ষণ হলো নাকি এই জাতীয় যা অপপ্রচার একটা বড় হাতিয়ার তাদের কাছে এসে গেল তারা মুসলমানদের কানে কানে গিয়ে এগুলো বলে কোন মুসলমানের একটু দুর্বলতা সৃষ্টি করা যায় কিনা ইসলাম থেকে ফেরত দেওয়া যায় কিনা দেখো কেবলার মত একটা জিনিস এটা নিয়ে যে খেলা করে সেই কি পারে। তারা বলতো কয়? জি কেবলা মধ্যে এতদিন নামাজ পড়লো এখন সেই কোলার পাল্ট দিছে এটা কোনো কথা হলো। তো এই কথা তারা যখন বলছে আল্লাহ তালা তখন আয়াতিল করলেন মুসলমানদেরকে যাতে আবার দুর্বলতা ওয়াস ওয়া দিয়া কাউকে দুর্বল না করতে পারে তো আল্লাহ রাবুল্লা মজবুত করে আবার নাজিল করলেন সাইয়াকল শুরুতে যেটা আসছে সুরল পাখার মধ্যে কিছু বেউকুফ লোক যারা আল্লাহকে চিনে না বুঝে না বুঝতে চায় না এই রকম এইরকম কিছু লোক যখন ও চিরেই বলবে বলা বলি করবে কি হলো কোন জিনিস তাদেরকে যে কেবলার দিকে নামাজ পড়েছিল সেখান থেকে ঘুরিয়ে দিল কিছুর কারণে তারা এই সমস্যা করছে আপনি তার জবাবে বলে দিনে কুয়াল যে পূর্ব পশ্চিম ডাইরেকশন দিক এইগুলো তো আল্লাহর জন্যই দিকের সৃষ্টিকর্তা কে আল্লাহ নামাজ কোদিকে দিকে পড়তে হবে কোন দিকে ঘুরাবে তো এ শরিয়াতের সমস্ত আল্লাহ তৈরি করেন আসল কথা হচ্ছে যাকে আল্লাহ চান সেরাতে মুস্তাকিম দিকে হৃদায়ত দান করেন আর তার থাকবে কেবল চেঞ্জ হইলেও যারা যাদেরকে আল্লাহ হেদায়ত দিবেন তাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না আল্লাহ তালা যাদের কপালে হেদায়ত রেখেছেন আর তারা দুর্ভাগা তারা তো এটা উশিলা পাওয়া দরকার উশিলা দিয়ে অপপ্রচার করবে একটা জাস্টিফাই করার চেষ্টা করবে কেন তারা ইসলাম কবুল করবে না এর হেকমত আল্লাহ তালা বলছেন এখন কিছু কিছু মুসলমান বললেন আচ্ছা ভালোই হলো আমরা তো কেবলা পেয়ে গেলাম এখন আমাদের আগে যারা নামাজ পড়েছিলেন অনেকদিন মরেই গেলেন এই কেবলা পাওয়ার আগে তাদের নামাজ গুলো ঠিক কবুল হয়েছে কিনা এই দেখেন একটু খামাখা অসমসমানে চলে আসছে বেসারা তো আসল কেবলা পাইলেও না ওইটার মধ্যে থাকা অবশ্যই মারা গেলো তারা ঠিক আছে কিনা আল্লাহর কাছে এই যে আমি কেবলার ব্যাপারটা বানালাম একবার বাইটের মাক্তেশিকে বললাম আমার মক্কা দিকে নিয়ে আসলাম এটা একটা পরীক্ষা ছিল আমি জানতে চাইলাম কে আমার হুকুম এবং আমার নবী যেটা বলে সেটাকে ঠিক মতো ফলো করে অনুসরণ করে এই পরীক্ষায় পাশ করে কে কে আমি দেখতে চেয়েছিলাম আর কে একটা উচিলা পাইলেই ফেরত চলে যায় উল্টে যায় তার ইমান এত দুর্বল সামান্য ব্যসম হলেই উল্টে গেল এরকম কেউ করে কিনা কিছু মুনাফি হয়েছে তাই তাদের ভিতরে মুনাফিকে ঢুকে গেছে এই বিষয়টা ওদিকে হলো না কেন এইটা কারো কাছে অনেক বড় বিষয় হয়ে গেল হেদায়ত না অথারিটি তো আল্লাহ আমি কে আপত্তি করা যাদের হেদায়ত পেয়েছে তারা ব্যাপারে তাদের কাছে কোন সমস্যাই ছিল না কেন চেঞ্জ করা হলো ওমা কেন আল্লাহ তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন বা তোমরা এতদিন যারা ঐক্য নামাজ পড়েছিলে তোমাদের কোন না তোমরা তখন আল্লাহ অনুযায়ী আল্লাহর মারা গেছে তারা তো এটার জন্য কোনো কিছু হারাতে হবে না আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত সংবেদনশীল দয়াময় মানুষকে আল্লাহ তারা সহজেই কাজ গুলো নষ্ট করে দিবেন কোন আল্লাহ করেন এখন এই কেবলার বিষয় নিয়ে একটা হাদিস নবীকার সেই প্রসঙ্গে তিনটি বিষয় উল্লেখ করে বললেন ইহুদিদের ব্যাপার ইহুদি সম্প্রদায় তারা যদি ওই কেবলার দিকে যায় কিন্তু তারা জানে আসল কেবলা কোনটা তারাও জানে ওই সময় ইহুদিরা যে বাইতে মাগদেশ অনেক পরে হয়েছে এবং এইটা না ইহুদিরা বিশ্বাস করে তাদের সবচেয়ে বড় মুরুকে ইব্রাহিম এবং তিনি আল্লাহর নির্দেশে যে ঘর বানিয়েছেন ওই ঘরের মর্যাদা বাইতেল মাগদেশ থেকে কত অনেক গুণ বেশি এবং যেটা প্রমাণ হচ্ছে আমাদের নবী যে কথা বলেছেন তাদের নবীরাও এরকমই চিন্তা আমাদের নবী সাল্লাহ আসাল্লাম কি বলেছেন মক্কায় এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের নামাজ আর বাড়ি তিন মার্কশের নামাজ পড়লে পাঁচশো রাকাতের সব আর পরে আমাদের নবী মোহাম্মদ সাল্লা মসজিদ নবাবী নির্মাণ করেছেন তখন সেখানে তিনি বলেছেন যে মসজিদ নামাবিতে পড়লে এক রাখাতে এক হাজার রাখাতের তো ইহুদুদের সময় আমাদের নবীর আসার আগের সময় তাদের কাছে তো আর মসজিদে মি নাই দুইটা ছিল সে দুইটা যদি কম্পেয়ার করেন এই মর্যাদা তারা পাচ্ছে না এটা নিয়ে তারা আমাদেরকে হিংসা করে সে খবর ওনার সময় নবী করিম সময় তিনি বললেন ইন না হুম না আলা সাই ইনকামা ইয়াহুদনা আলা ইয়ামিল জুমা আমাদের তিনটা জিনিসের কথা তারা খুব হিংসা করে একটা হলো যে জুমার ব্যাপারে আনহা যে জুমার দিন সাপ্তাহিক একটা বড় এবাদতের ঈদের দিন সেটার নাম আমাদের জন্য কি জুমা শুক্রবার যে আল্লাহ তালা এটাই সমস্ত নবীদের উন্মতের জন্য দিয়েছিলেন কিন্তু তারা নিজেরা মিসগাইডেড হয়ে এটাকে মিস করেছে করে তারা নিয়েছে শনিবারে খ্রিস্টানরা নিয়েছে রোববারে আর আমরা কোনটার মধ্যে আসি শুক্রবারেমা যেটা আল্লাহ করা সমস্ত খুব হিংসকারী এই জন্য আমরা আসল তার মধ্যে আসি তারা ওটা মিস করেছে এই একটা হিংসা দুই নম্বর হচ্ছে আলাল কেবলা তেল্লাহান আল্লাহ আনহা যে মেইন কেবলা হিসাবে তিনি সমস্ত নবীদের উম্মাদের জন্য বলেছেন ঠিক করে দিয়েছিলেন তারা যে কোনো কারণে অন্যতম হিংসা আর তিন নম্বর কিমাম আমিন যে ইমামের পিছনে যে একসঙ্গে আমিন বলার সুন্দর একটা আমল এটা তারা মিস করে ফেলেছে যদিও তাদের ওখানে এমিন কিছু একটা আছে কিন্তু ওইটা আমাদের মত এত কায়দার না যেভাবে আমরা এক সঙ্গে একসঙ্গে আমাদের আমিনের সঙ্গে আমিন হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল হয়ে যায় এই যে আমিনের একটা সুন্দর একটা আমল আমাদের মধ্যে আসে এটাও তারা মিস করেছে তিনটা জিনিস ব্যাপারে তারা আমাদেরকে হিংসা করে বতর যুদ্ধের আগে আর একটি ঘটনা যে ইয়ম আশুরা আশুরার দিন মদিনায় একটা ঘটনা ঘটলো যখন নবী করিম সালাম দেখলেন যে মোহরমের নয় তারিখে তারা দশ তারিখে তারা রোজা যে কেন রোজা রাখো জিজ্ঞেস করলেন তারা জবাব দিল হ্যাঁ হুফি মুসা মিন ফেরাউন যে এই দিন আল্লাহ তালা আহ মুসা আল্লাহ ফেরাউ থেকে নাজার দিলেন আর ফের কে করলেন তার শুকর আদায় করার জন্য মুসা আল্লাহাম তারপর থেকে সব সময় রোজা রাখতেন সুক্রিয়া করতে এবং তারা আলহিসাম আমিন কুম তোমরা নবী মুসার কারণে সুক্রিয়া আদায় করো আমাদের আরো হক বেশি এই সুক্রিয়া আদায় করার আল্লাহ তালা ফেরা হালাক করেছেন মুসা দিয়েছেন তখন থেকে তিনি রোজা রাখলেন এবং সাহাবাই বললেন রোজা রাখার জন্য একটা ঘটনা ঐতিহাসিক ঘটনা পরে ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে নিঃসন্দেহে এটা একটা অনেক বড় একটা ঐতিহাসিক ঘটনা ইমাম হোসেন রাদের কারণে শাহাদ বর্জন অর্জন করা এই সাহায্য অর্জনটা সঙ্গে এই এই আশুরার কোন সম্পর্ক কি রসুল বলেছেন না কিন্তু আমাদের দেশে এইটা কিন্তু যাই হোক তারপরে তিনি বলেন এখন তারপর থেকে তিনি এই দিনে রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখতে বললেন এভাবেই আহ তিনি আশুরার ঘটনাটা ঘটল তারপরে আসলো তিনি গত এক বছর গুনে আল্লাহ মাফ করে দেবেন এগু ছিল তাহলে এইখানে এই ঘটনাগুলি আসুরার ঘটনাটা ঘটল এবং এই রোজাটা আসলো এটা খুবই ফজিলতির রোজা যদিও স্ত্রীটা ফরজ নয় এরপরে বদর যুদ্ধের আগে হিজড়ি দ্বিতীয় বর্ষে রমাদান মাসে রাজব গেল রাজবের ওই কাহিনী শুনলাম আমরা রাজবের পরে কি আসলো সাহাবান শাহবানের পরে রমাদান এই যে রমাদান মাস আসলো যে মাসে বদর যুদ্ধ হবে এই রমাদান উপলক্ষেই এই প্রথমবারের মত হিজড়ি দ্বিতীয় বৎসরে রমাদানে আল্লাহ রোজা ফরজ করে দিলেন আয়াত নাজির হয়ে গেল রোজাকে ফরজ করে দেয়া হলো যা যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের উন্মত উপরে আশা করা যায় তোমরা রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করবে এই ওই বৎসরই রোজা ফরজ হয়ে গেল এরপর থেকে নবী করিম সালাম মোট নয়টি রানার আবার তিন পর্যায়ে রমাদানের রোজা সেটেল হয় প্রথম পর্যায়ে ফরজ হয়ে গেলেও ওই সুরাল বাকার একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ বললেন এই ফরজ করেছেন কেউ ফরজ না চাইলে তার জন্য অপশন রেখেছেন সে অপশনটা কি যারা রোজা রাখতে কষ্ট হয় মনে করা অসুস্থ লোকেরা তো কষ্ট হয় সুস্থ লোকেরা যদি মনে করে রোজা বেশি টায়ার্ড লাগতেছে। আমি রোজা রাখবো না তার পরিবর্তে ফেদিয়া দিয়ে দিব তাহলে প্রথম দিকে সুস্থ লোকদের জন্য ফেদিয়ে দেওয়া যায় বুঝতে পেরেছেন রাখবে নতুবা ফরদ রোজার পরিবর্তে ফেদিয়া আদায় করবে তাতেওড ছিল প্রথম দিকে সাহাবি প্রসঙ্গে বলেন হাদিসে এসেছে আরাদা মিন্না কায়ামানা ইফত দিয়া আমরা এই প্রথম আয়াত নাজিল হওয়ার পরে যখন আল্লাহ এখানে অপশন দিয়েছিলেন যে ফরদ রোজা রাখবা না ফরদ রোজার পরিবর্তে ফেদিয়া দিবে আমরা অনেকে ফেদিয়া দিয়ে দিয়েছি এখন পর্যন্ত চালু থাকলে ফেরিয়ে দেওয়া যাইতো কি মনে করেন কিন্তু আল্লাহ পরে উঠা নিয়েছেন ক্ষতি হয়েছে ও আল্লাহ তাহলে আল্লাহ যে বলছেন আমার জন্য বান্দার ওদার আমি দেখি পুরস্কার আমার হাতে দেবো তাকে সেটা তো আমরা পেতাম না প্রথম আল্লাহ তালা একটু অপশন দিয়েছেন তাতে ইউজ টু করা যায় হঠাৎ করে তো কষ্ট হবে তো ইস্টু করার জন্য তিনি এই ছাড় দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে বলেন যে আহ সালাম আকহ বলেন যে প্রথম বিবে আমরা ফেদিয়া দিতামা সামা অসা আফতরা আফতরা যে আমাদের কেউ উরোদা রাখতেন তারা রাখতেন আর যারা চাইতেন রোদা রাখবেন না তারা ওরোদা রাখতেন না তারা খাওয়া দাওয়া করতেন আর ফেদিয়া দিয়ে দিতেন মিসকিন মিসকিন খাওয়াই দিতেন হাত্তা উমজুলা তহাদিল আয়া তারপরে ওই সুরা পাকার ওইখানে আয়াত নাজিল হয়ে গেল যে সেই আয়াতের মধ্যে কি আসলো তোমাদের মধ্যে যারা এই রোজার মাসে উপস্থিত থাকো হাজির থাকো রোজার মাস পাও তাহলে তোমাদেরকে রোজা রাখতে হবে এখন আর এই ফেদিয়ার উঠে গেল এই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় রাখেন না তো আল্লাহ করলেন তুম তালামুন তোমরা তো অনেকে ফেদিয়া দাও ফেদিয়া না দিয়ে তো রোজা রাখো অনেক বেশি ভালো হবে তোমাদের জন্য যদি তোমরা বুঝতা তারপরেও তো কেউ কেউ ফেদিয়া দিয়ে দিয়েছেন তখনই আল্লা তালা বললেন যে নারদা রাখতে হবে তাহলে এই গুলো দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে হলো বা দ্বিতীয় পর্যায়ে হ্যাঁ তৃতীয় পর্যায়ে হলো দ্বিতীয় পর্যায়ে হলো যে এটা ফরজ হয়ে গেল কিন্তু আরেকটা সমস্যা হলো যে যখন ইফতার করবে ইফতার করার পরে খাওয়া দাওয়া অ্যালাউড আছে যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়েছে খাওয়া দাওয়া তত খুঁজে খাইতে পারবে এখন যদি ঘুমিয়ে যায় ইফতার করার পরে তাহলে খাওয়া দাওয়া আর করতে পারবে না করতে পারবে না স্বামী স্ত্রী ওদের সহেরি খাওয়ার পরে আমাদের যখন শেষ হয়ে সাথে যেরকম হারাম শোবে সাথে আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যায় মেলামেশা করা যায় এইগুলো সারা একটা অপশন ছিল না অপশন ছিল না এটার যে একবার যদি তুমি ঘুমাই পড়ো ঘুমার পর থেকে তোমার সেহরি টাইম শেষ রাতে নয়টা দশটা ঘুমালে সেহরি টাইম আর নাই তুমি ঘুমাই গেছি এটা অনেক সাহাবীর বেশ কষ্ট হয়েছে সাহাবিরা যতক্ষণ পর্যন্ত আহ থাকতে পারতেন খাওয়া দাওয়া করতেন তার ঘুমাই গেলে আর খাইতে পারবেন না একটা ঘটনা ঘটলো আবু কাই শেরমাগুলো আবি আনাস আল্লাহ আনসারিরা যে তো ঘরে আসছেন তো পানি টানি খেয়েছেন তো স্ত্রী কে বলে কিছু এই ফাঁকে দিয়ে বেচার সারাদিন কাজ করে এসে এখন টায়ার্ড হয়ে যে একটু শুয়েছে একটু চলে আসে ঘুম ঘুম আসার পরে তো ওনার বিবি খাবার রেডি করে আসলেন এসে দেখলেন হায় হায় স্বামী তো ঘুমাই গেছে বলেন খাই তো কপাল খারাপ খাইতে পারবো থাকতে হবে তোমাকে শেষ পর্যন্ত পরের দিন তো একেবারে তার এমন অবস্থা কাহিল বেহে পড়ে গেছেন তো নবীকার খবর গেল এরপরে আরো ঘটনা ঘটেছে কিছু কিছু স্বাভাবিক ঘুমিয়েছেন তো ঘুমানোর পরে আবার খেয়াল করেন নাই স্বামী স্ত্রীর একসঙ্গে সব মিলা মিলামিশাও করে ফেলেছেন এরকম কয়েকটা ঘটনা ঘটলো অমরাজ্যাল আনুর ঘটনা ঘটেছে তিনি আসছেন দেখেন ওনার স্ত্রী ঘুমিয়েছেন তো উনি মানে এরকম কিছু স্বামী স্ত্রী মিলামেশা চাইলেন যে আমি তো ঘুমিয়ে গেছি বা কথা নেই কিন্তু শাসপাত তিনি মিলামিশা করে ফেললেন কিন্তু আবার লজ্জিত হলেন বা দুঃখিত হলেন যে করলেন কিনা এরকম বেশ কিছু সাহাবির ঘটনা ঘটে গেল পটপট করে তো আল্লাহ তাল্লা তখন বললেন যে তোমাদেরকে আল্লাহ কনসিডার করেছেন তোমার যখন হালাল করে দেয়া হলো তোমাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে রমাদানের রাতে তারা তোমাদের পোশাকের মতো তোমরাও তাদের তাদের পোশাকের মতো আরও বললেন তোমরা খাওয়া দাওয়া করো পান করো যতক্ষণ না সাদা রেখা কালো রেখার থেকে পরিষ্কার না হয়ে যায় ফজরের সময়ের আগে অর্থাৎ পূর্ব দিকে যখন একটু রোশনি হয়ে যায় আলোকিত হয়ে যায় শবে সাদে প্রস্ফুটি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা বলেন যে আমি জানি তোমরা পারব না টিকে থাকতে আলিমাল কিছু লোকের যে দুর্ঘটনা ঘটে গেছে তাদেরকে আল্লাহ তারা খুব লজ্জিত চিন্তিত হয়ে গেলেন তিনি তবা কবুল করে ফেলছেন ও আফা আলকুম তিনি তোমাদেরকে মাফ করে দিয়েছেন এইভাবে রমাদানের মাসের এই তৃতীয় পর্যায়ে এলাও করে দেওয়া হলো যে শেহরির শেষ মেহেম শোভে আগ পর্যন্ত শেহের এই পারমিশন থাকলো চাই ঘুমাক তার আগে অথবা না ঘুমাক এবং এরপরে আরেকটি ঘটনা ঘটলো রমাদান মাসের মধ্যেই বা রমাদানের আগেই এসেছে কোনো কোনো রেওয়ায়তে বলা হয়েছে সাবান মাসে জাকাতের ফেতের খবর আসলো রমাদানের মাসে আসে আর জাকাত আন্তান জেলার জাকা ও যে অরিজিনাল জাকাত যেটা আছে মেইন জাকাত ফরত হওয়ার আগেই কিন্তু জাকাতুল ফেতর বা সাদা কাতুল বা ফেতরা রমাদানের উপলক্ষে ওই মাসেই এই জন এই উপলক্ষে আল্লাহ তালা আমাদেরকে সাদা কাতল ফেতের নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে এক সাথে এক সাি অথবা এক ইত্যাদি আর কোন কোন কথা এসেছে শুক্রবারের দিন সতেরো রামাদন হেজড়ি দ্বিতীয় শনি এবং এই যুদ্ধটা একটা সাধারণ যুদ্ধ নয় নবী করিম সাল্লা সিরাতে পাকের মধ্যে এটাই প্রথম বড় ধরনের মেইন যুদ্ধ আর এটাই ছিল সবচেয়ে মর্যাদার যুদ্ধ এরপরে আরো বড় যুদ্ধ হয়েছে কিন্তু বদরের সান আর কোন যুদ্ধ পায়নি অনেক কারণে এক নম্বরে হয়েছে যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন পরবর্তী পর্যায়ে বদরের যুদ্ধের ডিটেলস কাহিনীগুলো কিন্তু আগামী সপ্তাহে আসবে ইনশাল্লাহ এই যুদ্ধের মর্যাদা সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে এক নম্বর হচ্ছে কোনো যে সমস্ত সাহাবি বদর যুদ্ধ অংশগ্রহণ করেছেন তাদেরকে পরবর্তী পর্যায়ের পরিচয় আছে উনি বদরী সাহাবি ওহো যে খন্দকে তারা যুদ্ধ করেছে কেউ কেউ বলেন ওহ খন্দকে সাহাবি এই পরিচয় আসে নাই বদরের যুদ্ধটি এত মর্যাদার যে এখানে তারা অংশগ্রহণ করেছে তাদের এই এই পরিচয়টা একটা বিশাল পরিচয় ছিল আল্লাহ তালার কাছে এরপরে হচ্ছে অনেক বড় মর্যাদা দিয়েছেন যারা অংশগ্রহণ করতে নাই তাদের তুলনায় এ বিষয়ে একটা হাদিসেমে পিতা থেকে বলেন কান আবু হুমিন আহলেবাদ বদর যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন ওনার পিতা রেফা রেফা বলেন এস এবীকার সঙ্গে বললেন আপনাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদার ইসি তাদের ব্যাপারে আপনাদের ধারণাটা কি বলবেন কি কোন পর্যায়ে আপনার মনে করেন তখন নবিকারিম সাল্লাই সাল্লাম বললেন মিন আফদাল মুসলিম তখন তিনি বললেন তারা হচ্ছে মুসলমানদের মধ্যে সর্বোত্তম লোকজন তখনই আহ ইক জিবুল বললেন শুধু আপনাদের মধ্যে না ফেরেস্তাদের মধ্যে যারা দেরকে আলাপ বদরে পাঠিয়েছিলেন আমাদের সব ফেরস্তারা মনে করে তারা হচ্ছে সর্বোত্তম ফেরেস্তা ফেরেস তারা বদরযুদ্ধে আসছিলেন ফিজিক্যালি তিন নম্বর হচ্ছে বদর যুদ্ধের মর্যাদা যারা বদর বদরযুদ্ধে হাজির হয়েছেন তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সমস্ত গুণা মাফির ক্লিয়ার সম্ভাবনা রয়েছে বাকিদের ব্যাপারে আশা আছে কিন্তু এত বেশি গ্যারান্টি দেওয়া কোন সুযোগ নাই বদর বদরযুদ্ধে অংশগ্রহণ করলেই তার যে কোনো গুণা আল্লাহ মাফ করে দেওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপনার হাতে পেবেন আমি পাল্টা কাহিনী জানেন ফাতে মক্কার আগে যিনি একটা নোট লেখে দিয়েছিলেন গোপন খবরকে ফাঁস করে দিয়েছিলেন কাফেদের কাছে যে মক্কা দখল করতে আসছেন এটা একটা খেয়ানতের কাজ করেছিলেন সাহাবি এবং ওটা খবর যখন ফাঁস হয়ে যায় ওনাকে যখন নবীকার জিজ্ঞেস করলেন হাতে তুমি তো ভালো একজন নেককার, তুমি তো মুনাফিক না এই কাম কে আমি করলাম আসলে আমার এখিন ছিল যে আল্লাহ আপনাকে বিজয় করাবেন না হোক এটা আমি ওখানে লোকজন কিছু টাকা পয়সা বাড়ি ঘরের সম্পত্তি কিছু রয়ে গেছে আমার আবার কেউ নাই এগুলো দেখভাল করার বাকি সাহাবি আবু বকর অমরের কিছু আত্মীয় স্বজন আছে তারা হয়তো কিছু এগুলা খেয়াল করবে তাদের গুলো কিন্তু আমার কিছু ফ্যামিলি মেম্বার রয়ে গেছে ওদের উপরে টর্চার যেন না করে এই জন্য একটু চেয়েছিলাম আমি আসলে মনাফিক বিশ্বাস করেছেন কোনো উদ্যোগ নেননি কিন্তু অমরাজ্লা কি বললেন ইয়া রাসুল্লাহ আপনি জেনে দিকে এই মুনাফের কলা উড়াই দিই তখন রসুল্লাহাম কি বললেন অমর আল্লা আহলিবাদার হা কি আহলে বাদর না বদরি সাহাবি না আল্লাহ যা খুশি করতে থাকাত অজাবৎ জাননা তোমাদের জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আও ফ গাফারতুল অন্যের যে আমি তোমাদের সবগুনা মাফ করে দেব তাহলে ওই ঘটনা থেকে বুঝা যায় যে বদরি সাহাবিদের মর্যাদা আল্লাহর কাছে পরে হয়তো আবার আসবে আবু দাউদ্দাল মেজিন সাহাবি বলেন যে আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছি আমার সামনে এক কাফের ছিল আমি তাকে মনে করছি আমার তর বাড়ি দিয়ে তাকে আঘাত করব তার বাড়ি উঠানোর আগেই দেখি যে তার কল্লা পরে গেছে কে ফেললো তার কল্লা ফেরোস তখন এতে বোঝা গেল যে এটা একটা বিশাল মর্যাদার যুদ্ধ ছিল যেটা নবীকারিম সাল্লা আল্লাহর কাছ থেকে তাদের এই বদারিদের ব্যাপারে এই জন্য তিনি সবসময় খুব দুর্বল মানে মানসিকভাবে তাদের তিনি খুব তাদের প্রতি দুর্বল ছিলেন কখনোই তাদের ব্যাপারে তিনি নেগেটিভ হননি এই যুদ্ধের মেইন কারণ হচ্ছে যে আবু সুফিয়ান বিভিন্ন ব্যবসা বাণিজ্য লাভ টাকা পয়সা সরঞ্জাম মস্ত শস্ত্র এগুলো কিনতে যাবে যাওয়ার পথেই ওনাকে তাকে ধরার জন্য তার এগুলো কেড়ে নেওয়ার জন্য যাতে এগুলো না করতে পারে তিনি অলরেডি এই বাহিনী নিয়ে রওনা করেছেন কিন্তু সে ট্যার পেয়ে পাশ চলে গিয়েছে এখন আসার পথে তিনি খবর রাখছেন কবে আসবে তিনি পেতে আছেন যে তাকে ছাড়া যাবে না তিনি এখন সেই অনুযায়ী আসছেন মদিনা চলে গেছেন তারপরে হিসাব গণেছেন খবর রেখেছেন কবে আসতে পারে সে ক্যালকুলেশন অনুযায়ী তিনি হয়তো আল্লাহ তালার পক্ষ থেকে খবর এসেছে তিনি তখন আহ নবী করিম সাল আলাইসাল্লাম আমরা তাদেরকে যাওয়ার পথে অ্যাটাক করব করে এগুলো সব কেড়ে নেব আশা করা যায় তাদের অনেক গনিমতের মাল দিয়ে আল্লাহ তালা তো ধন্য করবেন গনিমতের মাল নেওয়া যাই যা হালাল অন্য তিনি বললেন ইনি উফবের আবি সুফিয়ানকবেলা আমাকে খবর দেওয়া হয়েছে যে আবু সুফিয়ানের কাফেলা আমাদের মদিনা পাঁচটি অতিক্রম করবে সহসাই হয়তো ওনার কোন আল্লাহর হুকুম হতে পারে আল্লাহ জানিয়েছেন অথবা উনি কোনো ওনার গোয়েন্দা পাঠিয়েছেন তারা কোথায় আসে গতিবিধি লক্ষণ করে খবর এসেছে দুটো রাখটা হবে তো ফাহাল্লাহ আন্ুজা আন্না খুরুজা কেবালঈর তোমরা কি মনে করো যারা আমার সঙ্গে সামনে আছো আমরা গিয়ে আল্লাহ দিয়ে সমৃদ্ধ করে নাম আমরা অনেকে সামনে ছিলাম আমরা রেডি হয়ে গেলাম তবে তিনি বললেন সবাইকে তিনি বললেন যে সবাই আসতে হবে এমন আমা না করে বললেন যারা যারা জাহরুহু হা দেরাম যার এখন রেডি আছে আশেপাশে সময় লাগবে না তোমরা বাকিরা দরকার যারা যাদের উঠটা রেডি ছিল সময় লাগবে না তারা সবাই বাইরে আসলে কারণ নবী করিম সাল আল সাল্লাম বড় যুদ্ধ হবে এই খেয়াল করেন নাই কারণ এরা তো এখন যুদ্ধের অবস্থায় নাই কাজেই বিরাট বাহিনী লাগবে না যারা যারা পারো তারা তারা আসো এইভাবে তিনশোর একটু বেশি তিনশো তেরো বা কোনো তিনশো বিশ তিন একটা নাম্বার নিয়ে তিনি সবাইকে নিয়ে বের হয়ে গেলেন আমাদের আমরা এখনই যেতে চাই ফমান কানা জাহরুহ যার উট রেডি আছে চলো ফালি আর কাপ আমাদের সঙ্গে চলে আসুক আবার কিছু লোক আছে যারা তাদের উট রয়ে গেছে মদিন আর ওই দূরে শহরের বাইরে আহ একটু উঁচু এলাকা যেখানে ভালো একটু ঘাস টাস আসছে সেখানে ওখান থেকে উঠ নিয়ে আসি সময় লাগবে সময় দেন যার উঠ দূর আছে সে থাক যারটা বাড়ির কাছে আছে ওইটা নিয়ে চলো ইল্লামান কানা জহরু হা দেরাম যারটা রেডি আছে তা চলো এখন তখন তিনি চলে আসলেন এবং এ এই ছিল পাঁচ দিনের মাথায় এসে মসলিন বদর এলাকায় যখন আসলেন ওনাদের নাম্বারের ব্যাপারে অনেক বিভিন্ন মতামত এসেছে কোন কোন রেওয়ায় বলেছে তিনশো দশের কিছু বেশি কোন কোন জায়গায় এসেছে তিনশো বিশের মত ইত্যাদি বিভিন্ন রেওয়ায় আছে তিনশো তেরো কোন রেওয়ায় ঠিক আছে আর ঠিক তাদের মোকাবেলায় ছিল অনেক বেশি তারা মোকাবিলা করেছেন আবু সুফিনের বাহিনীর সঙ্গে নয় এটা পরে আসবে আবু সুফিনার বাহিনী ট্যার পেয়ে গেছে যে রসুল্লাহ সাল্লা আল্লাম ওনাদেরকে অ্যাটাক করার জন্য মদিনা থেকে রওনা হয়ে গেছে সেও কম না সে বড় লিডার খোঁজ খবর রাখে মোদিরা দিয়ে পাশে দিয়ে যাওয়া তো এত সেফ না খবর পেল যে বাহিনী নিয়ে তাদেরকে পাঠিয়ে দিল যে দেখো আমাকে অ্যাটাক করার জন্য মোহাম্মদ সাল্লাহাম তার বাহিনী নিয়ে চলে আসছে তো জলদি করে ঘোড় দিয়ে মক্কা থেকে জলদি লোক পাঠাও বাহিনী পাঠিয়ে দাও তো তারা যে বাহিনী এসেছিল সে গুলো নাম্বার ছিল প্রায় এক হাজার বা তার চেয়ে বেশি এরপরে যে সমস্ত সাহাবিরা মদিনায় থাকা সত্ত্বেও বদরে যাওয়ার কথা ছিল যেতে পারে নাই কিছু ওজোরের কারণে তারা যাওয়ার কথা ছিল যেতে পারে না ওজোরের কারণে তাদেরকে তিনি আশা করেছেন আল্লাহর কাছে যে তারা ওজোর কারণে যেতে পারেনি আল্লাহ তালা তাদেরকে সমান সবাব দিবেন এবং গণিমতার মাল পাওয়া গেলে তাদেরকে তিনি সেইভাবে অংশ দেবেন তার মধ্যে ছিল ওনার জামাত ছিলেন মেয়ের কাছে থাকা সে অসুস্থ আসলে এমন অসুস্থ তিনি রওনা হওয়ার পরে ওসমান রাজি আলুকে আসলেন এই নবী করিম সাল্লাহ আসার আগেই রুকাইয়া অসুস্থ অবস্থায় ইন্তিকাল করে ফেললেন এরপরে তিনি বলেছিলেন ওনাকে লক্ষ্য করে যে ইন আলাকা আজরাদ আসাহ তুমি চিন্তা করোনা উনি যুদ্ধ মিস করবেন ওনার সঙ্গ দেওয়া মিস করবেন তিনি বলে তুমি চিন্তা করোনা আল্লাহ তালা তোমাকে বদরে হাজির হলে যে পুরস্কার পাওয়ার কথা যে সব পাওয়ার কথা সেটা আল্লাহ তোমাকে দেবেন এবং যদি ওখানে কিছু আমাদের গনিমতের মাল পাওয়া যায় সেটার অংশও তুমি পাবা কারণ তোমার যাওয়ার ব্যাপারে কোন হেজিটেশন ছিল না আরেকজন ছিল করতে পারেননি ওই গোয়েন্দাগিরি করতে গিয়ে সময়টা ওনাদের ওদিকে লাগাতে হয়েছে পরবর্তী পর্যায়ের তিনি তাদেরকে অংশ দিয়েছেন এবং বলেছেন তোমরা সব দিক থেকে মোজাহিদের সঙ্গে আল্লাহর কাছে পেয়ে যাবা আর তোমাদের গণিমাত্র অংশ পাওয়া যাবে আরেকজন ছিল আবুলুবা নবী করিমা গ্রুপ থেকে তুমি মোদিনার এখানে খালি আসে ইমারতের আমার সময় লেগে যাবে মানে হয় তুমি আমার জায়গায় না হয়ে মোদিনার ও আমির হিসাবে টেম্পোর দায়িত্ব পালন করতে চলে যাও তো ওনাকেও মনে করা হয়েছে যে উনিও আরেকজন সাহাবি তিনি একদম বাইরে হওয়ার জন্য রেডি হয়ে গেছেন কাপড় সবকিছু নিয়ে ওনার মা আসিল খুব বেশি অসুস্থ তো ওনার মামা এসে বলল আবু বুর্দা ইবনুবনু নিয়ার আকে মালা উম্মে কেবিনা উক্তি আরে ভাগিনা তুমি দেখবে আপনি থাকেন না আমি যাই একটু দেখান রসুল্লাহ সাল্লাহামের কাছে তখন তিনি বললেন যে না ঠিক আছে থাক তুমি তোমার মায়ের কাছেই থাকো এবং তোমার ভাই তোমার মামা আবু বোরদাকে আমি নিয়ে যাই তুমি ছেলে হিসাবে তোমার হক দায়িত্ব পালন করার ক্ষেত্রে তখন আহ নবী করিম সালামিম সাল্লাম তিনি জানাজা পড়িয়েছিলেন কিন্তু ওনাকে ধরে নিয়েছিলেন যে তিনি আবু মা অথবা আবু উমামা কে তিনি অংশগ্রহণ করেছেন বিদায় ওনাকে তিনি সেই মর্যাদার কথা শুনিয়েছেন তোমার ওদের কারণে যেতে পারি কয়েকজন সাহাবি যেতে পারেনি তারপরে আরেকটা হলো যে কিছু কয়েকজন সাহাবি বদের যুদ্ধে গিয়েছিলেন কিন্তু যুদ্ধে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করতে পারেনি তার একজন হচ্ছে আনাসেবিনালিক আহ অনেকে জিজ্ঞেস করা হয়েছিল হাল সাহিত্য কি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছি কিন্তু উনি গেছেন ঠিকই কিন্তু ছোট মানুষ হিসাবে লেখাও নেই হা মা কাতাল তিনি সেখানে টুকটাক ফরমাইশি কাজ করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি ছোট বাচ্চাটি নেই যান তাকে নবী করিম সাল্লা এলাও করেননি যুদ্ধের ময়দানে যেতে কিন্তু বলছেন যে তুমি এগুলো টুকটাক এরপরে মুসলমানদের প্রস্তুতি ছিল খুব কম মেজরিটি মুসলিমরা গিয়েছিলেন আহ পদব্রজে পায়ে হেঁটে তাদের সঙ্গে ছিল মাত্র সত্তরটা উঠ একে উঠে গড়ে বেশ দূর কিন্তু মদিনার থেকে বেশ তো এখানে হেঁটে যাওয়া কষ্ট জনে মিলে এক উঠে শেয়ার করতেন একজনে উঠতেন তারপরে উঠতেন রোটা করে করে তিন মিলে এক করেছেন এই দুই সাহাবি ওনার সঙ্গে এক উটের ভাগাভাগি করে গিয়েছেন তো যেহেতু একটা উট ওনার সঙ্গে আলী আছেন আর আবু লুবাবা আছেন ওনারা বললেন ইয়া আল্লাহ আপনি আমরা দুইজন হেঁটে যাই আপনি মেহরবানি করে উঠে থাকেন আর আমরা হেটে যাই আমাদের অসুবিধা হবে না তুমা আকুয়া মিননি তোমরা কি আমার থেকে বেশি শক্তিশালী নাকি বলা আনা কুমা আর তোমাদের নেকিই দরকার আছে আমার দরকার নাই এরপরে আরেক উঠেছিলেন তারা রোটা করেছিলেন উটের মধ্যে ঘন্টা লাগানো থাকতো সুন্দর লাগে কোন সময় আমাদের দেশে গরুর গোড়ায় অংশ ঘন্টা লাগে টিং টিং করে হাটে কেউ কেটে পছন্দ করে আবার অনেক সময় চরে নিয়ে থাকলেও আসলেও ঘন্টার আওয়াজ জেগে যায় ইত্যাদি তো ঘন্টা তিনি বলেন যে তোমরা উঁটের ঘটা গুলো কেটে ফেলো খুলে ফেলো দেখ কেন এটা বলেছিলেন যাতে করে যুদ্ধের করতে হবে। অনেক সময় টানা টানি উঠে গলা আর কেউ কেউ বলেছেন যে এটা তিনি মনে করেছেন এটা দ্বারা শয়তানের যেন ঘন্টা ধনী কিছু টুংটুং আওয়াজ এটা তো আল্লাহ আল্লাহর কাছে পছন্দ নেই কাজ না এটাও হয়তো কোন কারণ হতে পারে আবার যে করি লাগাতো গলার মধ্যে মনে আছে নাকি এখন আর এগুলো নাই মানুষের বাচ্চাদের গলা করি লাগিয়ে দিত গরুর ছাগলের গলা লাগাতো যে এগুলা হেফাজত করবে থেকে এটাও কারণ হতে পারে কোন কোনো সাবি বলেছেন এটা আল্লাহ তার কখনোই তামিমা দ্বারা কোন তোমার দ্বারা কোনো কিছু ভালো করবে না কমপ্লিট করবেন না আবার কেউ কেউ করতে এগুলো দিলে বদ নজর লাগে না প্রটেকশন হয় এই সমস্যা কিছু থেকে উর্দে উঠার জন্য তিনি মানা করেছিলেন এভাবে ওনারা এই খুব অল্প সংখ্যক প্রস্তুতি নিয়ে চলে গেলেন একমাত্র একটা ঘোড়া ছিল কাফের ঘোড়ার বাহিনী আছে আর কয়টা একটা আর ঘোড়া ছিল মাত্র ঘোড়ার যিনি মালিক ছিলেন তিনি ছিলেন মেঘদা দেবিন আসোয়াদ সাহাবি তো ওনার নাম হলো মেঘতাদবিন আসওয়াদ আরেকজন তো আরেকজন এই জন্য আসবাদ ছিল ওনাকে সে যেকোনো কারণে তাকে আহ ধর্মের পিতা ডেকে ছিল আর উনি মেঘদাদকে উনি ধর্মের পুত্র ডেকে এই যে ধর্মের পিতা পুত্র হয় ধর্মের ভাই বোন হয় ইত্যাদি অনেক কিছু আমাদের সমাজে এটাকে আল্লাহ সুর আল্লাহ আল্লাহ বলেন এই বান্দাবান্ধীদেরকে তাদের পিতার নামে ডাকো কখনো অন্য কোন নামে দেখো না সার নেইম কার নাম হবে পিতার নাম এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফের কথা সার নেই ছেলে মেয়েদের কার সার নেম থাকবে এখন আমাদের দেশে যে মেয়েদের বিয়ে হওয়ার পরে সার নেই কাটা নেয় হাজব্যান্ডের নাম নেয় এটা কি ইসলামী এটা হলো অন্য সংস্কৃতি আল্লাহর কোরআনের সংস্কৃতি নির্দেশ হচ্ছে সন্তানদেরকে সারা জীবন পিতার নামে ডাকতে হবে তাদের সার নেইম হবে পিতার নাম তো ইসলামের নারী অধিকার কত বেশি দিয়েছে দেখছেন এটা নারীর অধিকার আছে আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা নারীর কোন কারণে তো তালাক হইতে পারে স্বামী মারা যেতে পারে একাধিকবার বিয়ে হইতে পারে তিনবার চারবার বিয়ে হইতে পারে খোদানা করুক তার নাম কয়বার পাল্টাবে যতবার বিয়ে হয় ততবার নাম পাল্টায় তো খুব নারী অধিকার বেশি দিল না কমাই দিল চিন্তার বিষয় তো এগুলো তো পরে ওনাকে নবী করি সাল্লা সাল্লাম নিষেধ করলেন যে না তোমরা তাকে মেঘতা দেবে না আসদ বলে না তাকে ডাকো ছিলেন আমার আল্লাহ এরপরে বজার যুদ্ধে আল্লাহ তালা কিভাবে সাহায্য করলেন আহ সেটা তো আলহামদুলিল্লাহ আমরা শুনবো আগামী সাথে ইনশাল আজকে আমরা এখানে সমাপ্ত করব।